অনেকদিন আগে শহরের এক ধনী ব্যক্তির স্ত্রী ছিলেন অসুস্থ ওই ধনী ব্যক্তির স্ত্রী যখন বুঝলেন অন্তিম সময় আগত তিনি তার একমাত্র কন্যা সিন্ড্রাকে কাছে ডেকে বললেন বাছা আমার যখন আমি চলে যাব খুব ভালো হয়ে থে ভগবান সব সময় তোমার মঙ্গল করবেন আর উপর থেকে তো আমি তোমাকে সব সময় দেখব चोख बुझलें मेटीदी मायर समाधिस्थले जितड्रेलार बाबा के क्ये सूत्रे एदिकोदिक भ्रमण करते हत स्थिर करल आर विवाह कराते सेंड्रेलार खेल रखते सुविधे है তিনি এক বিধবাকে বিবাহ করলেন যার দুটি কন্যা ছিল সিন্ড্রেলা তার দরচাল দরজাল আর তার দুই নিষ্ঠুর বোনের সাথে বড় হতে লাগল তারা সিন্ড্রেলার সাথে খুব বাজে ব্যবহার করত। তাকে চাকরের মতন খাটাতো। বাড়ির সব কাজ করাতো। একদিন সিন্ড্রেলা বাড়ি ঝাড় দিচ্ছিল আর ওর দুই বোন সোফায় বসে বসে হ্যাংলার মতন ফল খাচ্ছিল খাবারের শেষে তার এক বোন মেঝেতে দেখল যে মেঝেটা নোংরা হয়েছে কাজক কি তুমি ভালো করে করতে পারো না অবশ্যই মা আমি এখনি করে দিচ্ছি সিন্ড্রেলার তখনও রান্না করা আর বাসন মাজা বাকি খিদে পেয়েছে এই নাটক করাটা শেষ কর যাই বাসনগুলো ভালো করে ধুয়ে ফেয়া লাগে সিন্ড্রেলা সব ডিসগুলো তুলে নিয়ে পরিষ্কার করলো তাকে সবসময় চিলে কোঠায় শুতে হতো প্রতি রাতে সে কাঁদত আর খালি পেটে শুয়ে পড়ত সিন্ডেরেলার দুঃখে দুঃখী হয়ে ছোট্ট ইঁদুর আর সুন্দর পাখিরা তার সাথে বন্ধুত্ব করে ফেলল একদিন রাজা ঠিক করলেন একটা বড় পার্টি দেবেন এবং শহরের সবাইকে নিমন্ত্রণ করবেন রাজা চেয়েছিলেন তার পুত্র কোনো সুন্দরীকে পছন্দ করে বিবাহ করুক সেই মতো মহারাজ তার বিশাল প্রাসাদে সমস্ত যুবতীদের আসার জন্য নিমন্ত্রণ জানালেন সকল অধিবাসীদের জন্য মহারাজ সন্দেশ পাঠিয়েছেন আগামী সপ্তাহের শনিবার মহারাজ একটি নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছেন সেখানে সবার নিমন্ত্রণ আর ওই অনুষ্ঠানেই রাজকুমার তার জীবনসঙ্গিনী বেছে নেবেন সেই কথা শুনে সবাই আনন্দে লাফিয়ে উঠেছিল সিন্ডেলাও মনে মনে খুব আনন্দ পেয়েছিল কারণ সে কোনদিনও রাজপ্রাসাদ দেখেনি সিন্ডেলার বোনেরাও সেই অনুষ্ঠানে জন্য পোশাকে চলে এসো মেয়েরা অনুষ্ঠানের জন্য তৈরি হবে আমি চাই তোমাদের মধ্যে একজন রানী হোক আর তুমি সিন্ড্রেলা ওদেরকে তৈরি হতে সাহায্য করো, আমার মেয়েরা যেন সবথেকে সুন্দর দেখায় শিক্ষিত এদের মধ্যে একজন রানী হবে রাজকুমার সিন্ডুরেলা ছিল উদার মনের সে তার দুই বোনকেই সাহায্য করলো। যদি আমিও যেতে পারতাম ওখানে মা আমি কি যাব ওখানে আমি দেখে হাসবে আর আমাদেরকে লজ্জা পেতে হবে এরকম প্রশ্ন করার সাহস কোথায় তুমি তার সৎ আর বোনেরা পার্টিতে চলে গেল সিন্ডুরা একা একা বসে কাঁদতে লাগলো হঠাৎ তার মনে পড়ল যে তার মায়ের বিয়ের পোশাকটা তার কাছে রয়েছে ততক্ষণে অনুষ্ঠানও শেষ হয়ে যাবে এক দেবী মা উপস্থিত হলেন তুমি কেন না আমার সোনা আমি তোমাকে অনুষ্ঠানে পাঠাবো। ছেঁড়া পোশাকটা ঝলমলে নতুন পোশাক হয়ে গেল আর ওর পায়ে চলে এলো একজোড়া নতুন জুতো ইঁদুর পাখিরা আনন্দে লাফিয়ে উঠল এক কুমড়োর উপর তিনি সেই কুমড়োকে এক দারুণ ঘোড়ার গাড়ি বানিয়ে দিলেন ইঁদুর গুলো হয়ে গেল সেই গাড়ি টানার ঘোড়া আর পাখিটা হলো কোটোয়ান কিন্তু দেবী মা আমার সৎ মা বোনেরা ওইখানেই থাকবে ওরা আমায় দেখে প্রচন্ড রেগে যাবে চিন্তা করোনা ওরা তোমাকে চিনতেই পারবে না মাঝরাতের মধ্যে কিন্তু বাড়ি ফিরে এসো হ্যাঁ হ্যাঁ দেবী মা আমি সব খেয়াল রাখবো সে দেবীমাকে বিদায় জানালো আর পার্টির উদ্দেশ্যে রওনা হলো যখন ও বলরুমে ঢুকল সবার দৃষ্টি ওর দিকে ওর সৎ মা আর সুদর্শন রাজকুমার তাকে দেখতে পেল আর প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গেল সেন্ড্রেলাকে জিজ্ঞেস করলো। ও গো সুন্দরী মেয়ে আমি কি তোমার সঙ্গে একটু ডান্স করতে পারি হ্যাঁ অবশ্যই রাজকুমার আর অন্য কারো সাথে চোখ ফেরাতে পারছিল না সারাক্ষণ রাজপুত্রের সঙ্গেই গেছিল বারোটা হঠাৎই তার দেবী মায়ের কথা মনে পড়ল তখন ঘড়ির দিকে তার চোখ পড়ল আমাকে বাড়ি যেতে হবে কিন্তু এখন তো দৌড়ন সময় সিন্ড্রেলার একটি জুতো খুলে গেল পা থেকে ওটা নেবার মতন সময় তার ছিল না কারণ রাজকুমারও তার পিছনে আসছিলেন গাড়িতে বসে সে ঝড়ের গতিকে পেরিয়ে গেল রাজপুত্র তা জুতো দেখতে পেয়ে তাড়াতাড়ি সেটা কুড়িয়ে নিল ও এভাবে পালিয়ে গেল কেন যেই বারোটা বাজলো রাস্তাতেই গাড়িটা অদৃশ্য হলো আর আবার কুমড়ে পরিণত হলো একটা শর্টকাট পথ ধরে দৌড়লো এবং কোন রকমে বাড়ি পৌঁছতে পারল ওকে খুঁজে বের করবো তাতে যদি আমাকে সারা দেশ চষে ফেলতে হয় তাই করবো ওই মেয়েটির সঙ্গে আমাকে যেভাবেই হোক দেখা করতে হবে রাজকুমার তাকে আরেকবার দেখার জন্য পাগল হয়ে উঠল এবং লোকজন নিয়ে বাড়ি বাড়ি খুঁজতে বেরোলো তারা প্রত্যেক বাড়ি খুঁজে দেখল সে প্রত্যেক বাড়ি গিয়ে একটি জুতো নিয়ে সব মেয়েদের আছে কি যিনি পার্টিতে আমার দুটো মেয়ে কালকে রাত্রির অনুষ্ঠানে গেছিল ওদেরকে একটু ডাকুন এই জুতোটা একটু পরে দেখতে হবে আমরা সেই মেয়েটাকে খুঁজছি যে এই জুতোটা পরেছিল নিশ্চয়ই একজন ওই জুতোটা ফেলে এসেছিল আর কোন মেয়ে আছে আমার তো এই দুটি মাত্র মেয়ে আছে সিন্ডার এলাকায় সৎমা চিরে কোঠায় বন্দি করে রেখেছিল যাতে সে জুতো পায়ে দিতে না পারে আমরা এই পুরো বাড়িটা একবার খুঁজে তাকালো এবং আপনাদের সময় নষ্ট করার নিষ্প্রয়োজন প্রভু লোকটি তালা ভেঙে ঘরের ভেতর ঢুকে গেল অবাক হয়ে দেখলো একটি মেয়ে বসে আছে জানলার সামনে এখানে একটা কে পাওয়া গেছে রাজকুমার আর তার সঙ্গীরা সেখানে জড়ো হলো এবং তার পায়ে জুতোটা পরানোর চেষ্টা করলো। আর জুতোটা সঠিকভাবে তার পায়ে গেল হয়ে শেষ পর্যন্ত আমি তোমায় খুঁজে পেয়েছি তোমার নামটা কি সেন্টরে রাজপুত্র তক্ষণে হাঁটু মুড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দিল সেন্টরে তুমি কি আমায় বিয়ে করবে রাজকুমার সিন্ড্রেলার হাত তার হাতে নিল এবং চুমু খেল আর তারপর সিন্ড্রেলাকে নিয়ে প্রাসাদে চলে গেল মহারাজ ও মহারানী সিন্ড্রেলাকে দেখে খুব খুশি হলো। সিন্ড্রেলার বাবাকে আমন্ত্রণ জানিয়ে বিবাহের প্রস্তাব দিলেন তারপর সিন্ড্রেলা এবং রাজকুমারের বিয়ে হয়ে গেল এবং তারা আনন্দে দিন কাটাতে লাগলো